দরবারে শ্রিয়া আদাই করছি বিশ্বনবী মোহাম্মদ রসুলের প্রতি সালাম পেশ করছি এবং বর্তমান বর্তমান সভ্যতায় আমাদের মুসলিম যুব সমাজ তাদের করণীয় কি এবং তারা কি কি বিষয় বর্জন করে নিজেদেরকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলবেন সম্মানিত যুব ভাই বোনেরা আমরা গত পর্বে সভ্যতা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন আমরা দুটো পার্থক্য দেখিয়েছিলাম একটি হচ্ছে পাশ্চাত্য সভ্যতা আধুনিক সভ্যতা বস্তুবাদী সভ্যতা আরেকটি হচ্ছে ইসলামী সভ্যতা মূল্যবোধের সভ্যতা ধর্মীয় আদর্শিক সভ্যতা এই দুটো সভ্যতা পাশাপাশি চলছে আমরা জানি মরিচিকার পিছনে এই দৃষ্টি বেশি নিবন্ধিত হয় যা চকচক করে সেদিকেই মানুষ প্রথম তাকায় কিন্তু এ তো সত্য চকচক করলেই তা শোনা হয় না অল গ্লিটারোল্ড গোল্ড ইজ গোল্ড স্বর্ণ সবসময় স্বর্ণ আর মরিচিকা বাস্তবে তা একটি বিভ্রান্তি মাত্র আল্লাহ সুহানা হাত আল্লাহর প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে অবনত মস্তকে সাজদায়ে শুক্রে আদায় করি এজন্য যে আল্লাহ সুবাহ আমাদেরকে ইসলাম রূপ শান্তির ছায়াতলে দিয়েছেন। কিন্তু তোলে বিষয় কি জানেন অনেক মুসলিম পরিবার অভিভাবক এমনকি আমাদের এই যে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিময় পর্বটি যুব সমাজ এই যুব সমাজ শিক্ষার অভাবে ইসলামী শিক্ষার অভাবে কোরআনের শিক্ষার অভাবে তারা আজকে ইসলাম বিমুখ তারা ইসলাম শান্তির ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা পাশ্চাত্যের সভ্যতার পিছনে ধাবিত হচ্ছেন সেই সভ্যতাকেই তারা নিজেদের জীবনে গ্রহণ করছেন এমনকি বিশেষ তারা তাদের নিজেদের নাম পরিচয় এমন কি। দৈনন্দিন বাধ্যতামূলক আল্লাহ কর্তৃক নির্দেশিত যে বিধানাবলী যে আহকাম হুকুম এবং আহকাম পাঁচ বিষয়। হালাল এবং হারাম বৈধ এবং অবৈধ এগুলোকে আজকে তারা নিজেদের উপরে মনে করছেন এক ধরনের বাইন্ডিংস এক ধরনের স্বাধীনতা হরণকারী উপাদান আমাদের যুবকরা স্বাধীন হতে চান মুক্ত হতে চান সকল ধর্মের ইসলামের বিধিবিধানের বিধানের বেড়া জাল থেকে আর জন্য তারা পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করছেন বস্তুবাদী সভ্যতাকে গ্রহণ করছেন ভৌগবাদী সভ্যতার দিকে ধাবিত হচ্ছে। যুবক ভাইয়েরা একবার একটু ভেবে দেখুন তো যারা ভৌগবাদী সভ্যতা বস্তুবাদী সভ্যতা অথবা ফ্রি সভ্যতায় নিজেরা নিজেদেরকে নিমজ্জিত করেছেন গ্রহণ করেছেন তারা কতটা শান্তিতে এবং সুখে রয়েছেন না আপনি তাদের কাছ থেকে আর জবাব পাবেন না ওরা একটি পর্বকে সমাপ্ত করে আরেকটি পর্বের দিকে ধাবিত হচ্ছে একটি বস্তুকে ভোগ করে তারা যখন একটি অতৃপ্তি নিয়ে অশান্তি নিয়ে এক অন্ধকার এক হতাশা ভিতরে উপলব্ধি করে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তখন তারা সামনের দিকে আরেকটি পর্ব আরেকটি বস্তুবাদী কে জন্ম দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন আর এভাবেই আজকের এই দিনে এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি আলো নয় বরং মানুষ যেন ক্রমে ক্রমে আধারের দিকে এক অন্ধকার ব্ল্যাক হোলের দিকেই যেন তারা ধাবিত হচ্ছে এ তো আল্লাহ সু চোদ্দ শত বছর আগে পবিত্র ধাপমান এই দ্রুত ধাবমান গতির সঙ্গে আমরাও গোটা মানব জাতি মানব সভ্যতা তীব্র বেগে ধাপমান সামনের দিকে আমরা ধাবিত হচ্ছি এক প্রচন্ড গতিতে মহাবিশ্বের মহা সৃষ্টিতে লক্ষ কোটি তারকা এক একটি গ্যালাক্সিতে যেভাবে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ অতিক্রম করার পরে এক সময়ে তারা ব্ল্যাক হোলের দিকে প্রচন্ড গতিতে ধাবিত হয় একসময় এক মহা বিস্ফোরণের মধ্য দিয়ে সেই ব্ল্যাক হোলে এক একটি তারকার জীবনাবসান ঘটে যায় হারিয়ে যায় আমাদের জীবনটিও তার সঙ্গে অনেকটা একই রকম উদাহরণ চলতে চলতে দেখতে দেখতে আমরা একসময় ওই ধ্বংসের গহ্বরের দিকেই তীব্র বেগে ধাবিত হয়ে আমাদের জীবন অবসান ঘটে যায় মাঝখানের এই যৌবনকাল আমরা তখন নিজেদেরকে মনে করি আমাদেরকে আর কেউ ধরবে না পারবে না আমরা বাধা বন্ধনহীন মুক্ত বিহঙ্গ আমরা ওড়ে বেড়াবো মুক্ত আকাশে কে আমাদের বাধা দেয় আর এই সময়ে যুবকেরা ইসলামী অনুশাসন তারা তাদের ঘর হারিয়েছে তারা তাদের পরিবার হারিয়েছে তারা হয়তো খনি সময়ের জন্য সাময়িকভাবে বন্ধু নির্বাচন করে হয়তো অল্প কিছুদিন তারা একসাথে ফ্রি মেলামেশা করেছে তারপর হঠাৎ করে একদিন বিশ্বাসের ঘরে আঘাত করে বিশ্বাসের সৌধকে চূর্ণ বিচূর্ণ করে বিশ্বাস মানুষটি যখন তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে কিন্তু সেই বিশ্বাসের ভিতরে শ্বাস ব্যক্ত হয়েছে এমন বস্তুবাদী ভোগবাদী অনেক যুবক আজকে দলে দলে ফিরে আসছেন একটি শান্তির ছায়া তোলে আশ্রয় নেওয়ার জন্য আপনি জানেন কি যুবক বন্ধুরা আমাদের এই বাংলাদেশ পশ্চিমবঙ্গ আমরা যারা একটি আদর্শিক পরিবারে বেড়ে উঠেছি বাবা মায়ার আদরে যাদের আমাদের মাথার উপরে রয়েছে একটি চমৎকার শান্তির ছায়া একটি পারিবারিক জীবন একটি দাম্পত্য জীবন বাবার আদর মায়ের স্নেহ বোনের ভালোবাসা আর স্বামী আর স্ত্রীতে এক অগাধ বিশ্বাস পরিপূর্ণ প্রণয় আস্থা জীবনের এক একজন এক এক জনের জন্য কি কিং মানসিকতা দূর প্রান্তে চলে যাওয়া একটি যুবক মার জন্য যখন বেকুল থাকে পৃথিবীর অপর প্রান্তে ছোটে যাওয়া সন্তানের জন্য মা যখন বিনিদ্র রজনীতে চোখের পারি ফেলে আল্লাহ সুবাহ কাছে তার কল্যাণ কামনা করে দোয়া করে আর সন্তান যখন মা কে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে আম্মা বলে ডাক দিয়ে বলে মা তুমি কেমন আছো এই যে আয়াতের ভিতরে আমাদেরকে সে শান্তি সুধার সন্ধান দিয়েছেন প্রভু আমরা তো শুধুমাত্র তোমারই করি অন্য কারো নয় পৃথিবীর আর কারো সামনে আমাদের এই মস্তক কখনোই নত হয় না বড় শক্তি এক সাহসিকতা এক বলিষ্ঠ উচ্চারণ চির উন্নত মম শির একমাত্র আল্লাহর সামনে নত হয় কোনো ইজমের সামনে নয় কোন মতবাদের সামনে নয় কোনো আদর্শের সামনে নয় কোনো মরিচিকার পিছনে নয় একজন মুসলিম যুবক একমাত্র তার মাথাকে নত করে আল্লাহর সামনে এই যে মাথা উঁচু করে দাঁড়ানো শির উঁচু করে দাঁড়ানো মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো হতে পারে না সেই শান্তির ঠিকানা আল্লাহ দিয়েছেন ইসলাম যার ছায়াতলে আমাদের হৃদয়ের সকল প্রশান্তি লাভ করতে পারি আমরা পেতে পারি কাঙ্ক্ষিত সেই কল্যাণ সুপ্রিয় দর্শক যুবক ভাই বোনেরা শ্রোতা বৃন্দ আমরা এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে আসছি একটু আল্লাহ সেই তো একজন আদর্শ মুসলিম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 महान आल्लार प्रिय अनुष्ठान जो आदर्श मुसलिम करणियों और बर्जन्य आज रे नुन सम्प्रचार सकाल आठ टेषेवी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 so if jesus christ peace be upon him bad for three days who control the world that means even god died the freedom to unmask so there are various ways which we can prove the argument yeah, to I be wrong dekhoon dr jakiret shangya alap kori prothi shonibar rachar shattai aap puno shamprachar shakal share notai bangladesh peace tv banglaya <laughs>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 देख बलुबुल मार दरसे शुदुम्री बांग माराम आज सन्ध्या छटाय सम्प्रचार दोपुर दे বিষয় নিয়ে আলোচনা আমরা মূলত এই আলোচনার মাধ্যমে আপনাদের ভিতর একটি চেতনা জাগ্রত করার চেষ্টা করছি যেই চেতনাটি হচ্ছে ইসলামী মৌলবোধ এবং আদর্শিক চেতনা আলহামদুলিল্লাহ আমাদের ভারত উপমহাদেশ সহ সারা বিশ্বে বাংলা ভাষাবাসী, মুসলিম এমনকি অমুসলিম অনেক ভাইরা ধর্মীয় মূল্যবোধ এবং আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত এবং ইসলামী মূল্যবোধ বিষয়ে কোনো সেমিনার অনুষ্ঠিত হয় যুবকদের মধ্যে একটা প্রচন্ড রকমের আগ্রহ অনুভূত হয় তারা এই আলোচনাগুলোতে অংশ গ্রহণ করে এ প্রমাণ করে যে যুবকরা অর্থাৎ যুব মানসিকতা সত্য সুন্দরের দিকে তারা এগিয়ে যেতে চায় তারা সত্য এবং সুন্দর আশ্রয় গ্রহণকারীদের প্রথম পর্বের অধিকাংশই ছিলেন যুবক আলীর তিনি তো একেবারে যৌবনের প্রারম্ভ কিশোর অবস্থাতেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেনবোধ কে গ্রহণ করার জন্য তারা আগ্রহী আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন হে বিশ্বাসীরাদারেরা উদে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো কিছু ইসলামকে মানবে কিছু বিষয় ইসলাম থেকে গ্রহণ করবে কিছু বিষয় তুমি অন্য কোনো আদর্শ থেকে গ্রহণ করবে এটার প্রয়োজন নেই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা চলনে বলনে ভাষণে শাসনে শিক্ষায় সভ্যতায় সকল ক্ষেত্রে ইসলাম এক প্রগতিশীল আধুনিক মডার্ন সিভিলাইজেশন যোগে যোগে সকল যুগের সকল কালের যত চাহিদা রয়েছে ইসলাম পূরণ করে একবার ইতিহাসের দিকে যুবক বন্ধুরা তাকিয়ে দেখুন তো ইসলামের আবির্ভাব যে যুগে হয়েছিল তাকে বলা হয় আইয়ামে মেজাহিলিয়া অন্ধকার যুগ দা এইজ অফ ডার্কনেস ভয়াবহ কুসংস্কারে অসভ্যতা অজ্ঞতা এমন একটি যুগে ইসলামের বিকাশ আল্লাহ এই আয়াতে কোরআন নাজিলের উদ্দেশ্য বর্ণনা করেছেন সঠিক পথ প্রদর্শনের জন্য মানুষকে আলোর জগতের সন্ধান দেওয়ার জন্য নিমজ্জিত আর এই কারণে সেই যুগকে বলা হয়েছে অন্ধকার যুগে আর প্রিয়নী রসুল হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন হয়ে নীরবে তিনি এই কথাই ভাবছিলেন কেমন করে মানব জাতিকে আধার থেকে বের করে নিয়ে আসা যায় যুবক রাজবি ভ্রান্ত, পাপাচারে লিপ্ত চরিত্র ধ্বংস আর যুবকদের ভিতরে হিংস্রতা অন্যায় অত্যাচারে জর্জরিত মানবতা কদছে, সভ্যতা চূর্ণ বিচূর্ণ ভাই সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা আজকে দায়িত্ব জ্ঞানহীন তারা আজ স্বার্থের পিছনে অন্ধ তারা ক্ষুদ্র স্বার্থের জন্য রক্তের বন্যা বই দিচ্ছে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষকে হত্যা করে এমন একটি দৃশ্য রাহমতুল্লিল বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল আল্লাহু আকবর কাঁদছেন ভিতরে রক্তক্ষরণ হচ্ছে হাই... কেমন করে আমি আমার এই জাতিকে উঠাবো আমিছন্ন যে ঘর নির্মিত হয়েছিল শুধু আল্লাহ সুবাহ জন্য তার ইবাদতের জন্য আজকে সেই ঘর আল্লাহকে বাদ দিয়ে সেই ঘরে আজকে স্থাপিত হয়েছে নিজের হাতে তৈরি করা মূর্তি মানুষ আল্লাহকে বাদ দিয়ে তার উন্নত নত করছে মূর্তির সামনে এভাবেই তো আল্লাহ রাস্তায় যখন বের হতেন দেখতেন নারী লাঞ্ছিত যে সময়ে যে জাতির সামনে মানুষের সামনে নারীর সম্ভ্রম মায়ের সম্ভ্রম বোনের সম্ভ্রম হতো লুণ্ঠিত নারীকে বাজারে পণ্যের মতো করা হতো বিক্রয়ে। যাদের উপর চালানো হতো অমানবিক অমানসিক অকল্পনীয় নির্যাতন কি ভয়াবহের কথা যে আদর্শ চলে এসেছে জনক পিতা ইব্রাহিম আলাইসালাম যে আদর্শের সূচনা একটি সত্য সুন্দর সঠিক চিরন্তন বিশ্বাসকে কেন্দ্র করে আর সেই বিশ্বাসটি আমরা প্রথম পর্বে বলে এর চাইতে জগতে আর কোন সত্য সুন্দর সঠিক চূড়ান্ত বিশ্বাস হতে পারে না এ শুধু বিশ্বাস নয় এ সর্বশ্রেষ্ঠ অর্জন একজন মানুষ শিক্ষায় বলুন সভ্যতায় বলুন আদর্শে বলুন চলনে বলুন বলায় বলুন যেভাবেই তাকে মূল্যায়ন করুন না কেন সে যত উচ্চে যত শীর্ষ উচ্চ মার্গে পৌঁছে যাক না কেন কিন্তু তার এই বিশ্বাসের জগৎ যদি হয় আধারে নিমজ্জিত কলসিত সে যদি সত্য সঠিক সুন্দর তাও বিশ্বাসকে অর্জন করতে না পারে তাহলে সে সবচেয়ে বড় হতভাগা তার জীবন ব্যর্থ মূল্যহীন কারণ সে একটি প্রশ্নের সামনে সে সব জবাব হারিয়ে ফেলবে মান খালাক কে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ এই জবাব তার হবে না সে বলবে প্রশ্ন হবে তাহলে কি শিখেছি সম্মানিত যুবক বন্ধুরা আশ্চর্য মহাগ্রন্থ কিভাবে মানুষের চিন্তা চেতনার মূলে তোমার লালন পালনকারী তোমার নিয়ন্ত্রণকারী প্রভুর সম্পর্কে কে তোমাকে বিভ্রান্তিতে আধারে অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে তোমাকে বিচ্যুত করে দিয়েছে আধুনিক সভ্যতা এই বর্তমানের বস্তুবাদী সভ্যতা বস্তু বস্তু বস্তু জীবনে শুধু বস্তু চাই ভোগ্য পণ্য জীবনে ধারণ করতে চাই আজকে মার্কেট বলন, দোকান বলন, শপিং মল বলন, মানুষের জীবনের ভোগ বিলাসের উপকরণের অভাব নেই আর এই ভোগ বিলাসের পিছনে আমাদের মানব সভ্যতা ধাবিত হচ্ছে আমাদের বনেরা। পিপিলিকার মতো পঙ্গপালের মতো পানির স্রোতের মতো ছোট চলছেন তো আল্লাহ দান করেছে তার উত্তম আপনার বিবেককে আপনি ছেড়ে দিন আপনি মার্কেটের ভোগ্য পরিধান করে একজন সেই বর্তমান আধুনিকা বেশভূষায় চলনে বলনে আপনি নিজেকে এমন উপস্থাপন করলেন যা ইসলামী মূল্যবোধ সমর্থন করে না এই দৃশ্য আর আপনি আল্লা সুবাহ করে নিজেকে সংযত মার্জিত এবং পরিচ্ছন্ন পোষাকে আবৃত করে আপনি যখন সেজদায় আল্লাহ সুবাহান হওয়া তাল্লার সামনে নত হয়ে পড়েন এই দৃশ্য আপনার ভূগবাদী বস্তু ধারণ করার পরে আপনার হৃদয়ের যে আত্মতৃপ্তি অর্জন হয় ওই তৃপ্তি আর প্রভু দয়াময় তুমি বড় পবিত্র উ তো পবিত্র তুমি মহিয়ান তুমি গরিয়ান তুমি মহিমাময় আমি তোমার সামনে নত আমি তোমার কাছ থেকে শান্তি সুধা অর্জন করতে এসেছি তুমি আমার অন্তরে শান্তি দাও প্রশান্তি দিয়ে আমার হৃদয়কে পরিতৃপ্ত করে দাও আমি একজন তুমি আমাকে ইসলামের ভিতরে দাখিল হওয়ার তৌফিক দাও যুবক বন্ধুরা আমাদের এই দোয়া এই চাওয়া কি আল্লাহর কাছে হতে পারে না আসুন চাই পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে আলোচনা শেষ করবো এর ওই ধারাবাহিকতায় পরবর্তী পর্বে আমরা যুবকদের কি কি বিষয় করা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সেই আলোচনাতেও আপনারা গ্রহণ করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল জান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহেদ আল্লাহ সুহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস देख आज रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेल डे आंतरिक बार्ता धर्म तत्वर कष्टीपाथर এক থেকে চারু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী ননাম তিনি কাউকে জন্ম দেননি কখনো নেননি তার সমতুল্য আর কোনো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরাহ ই পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বর যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো সামাত তিনি চিরস্থায়ী এবং কারো হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালাম এক্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই अपनी जे ईश्वर उपासना करें ताके सुराई खलास दिए जातेम तत्व गोष्ठी पाथर बेस्टी मानवतार समाधान